আলোচিত হবে পৃথিবীর আজ ২৬ শাহ আবান হিজরি চোদ্দশো সাল আমরা মুসলিমরা অনেকে জানি না হিজরি সালের গণনা ঠিক কবে থেকে শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লা সময় কোনো দিন তারিখ ছিল না তখন মানুষ বড় মানুষকে রেফারেন্স হিসেবে বছর এবং মাস গণনা করত যেমন আল্লাহ রসুল সাল্লা আলহামের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর ইসাই সালে কিন্তু পাঁচশো সাল বলে আরবের লোকেরা কিছু জানত না আল্লাহ রসুল সাল্লাহু আলহিমের জন্ম যে বছর হয় ঠিক সেই একই বছরে খুব বড় একটা ঘটনা ঘটে আর সেটা হলো হস্তি বাহিনীর ধ্বংস হওয়া এটা ছিল আরবের ইতিহাসে একটা বড় ঘটনা যা আমরা আগেই আলোচনা করেছি তাই মানুষ এভাবে মনে রেখেছে যে আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামের জন্ম হয়েছে আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস হওয়ার বছরে তারা কোনো সাল বা দিন তারিখ মনে রাখত না তাদের বছরের হিসাব ছিল তারা মাস গণনা করতো কিন্তু সেই মাসের ক্রম তারা নিজেদের সুবিধা পরিবর্তন করতো আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম যেদিন মদিনায় এলেন সেই দিনটি ছিল হিজড়ি ক্যালেন্ডার প্রথম দিন কিন্তু সেদিন ক্যালেন্ডার প্রবর্তিত হয়নি কারণ তখন খুব বড় সভ্যতা গড়ে ওঠেনি ইসলাম ছিল ছোট একটা শহরের মধ্যে সীমাবদ্ধ এই শহরের সাইজটা ছিল এখনকার মদিনার মসজিদে নবাবির যে সাইজ ঠিক সেটা সমান হিজড়ি ক্যালেন্ডার প্রবর্তিত হয়েছিল অমর রদিল্লাউ আনহুর সময় তখন ইসলামী সভ্যতা বিশাল আকার ধারণ করেছে লোক লোকসংখ্যা বেড়েছে বহুগুণে অমর ইবনুল খাত্তাব রদিল্লাউ আনহুর খিলাফতকালে একবার এক লোক তার বন্ধুর কাছ থেকে কিছু ঋণ নেয় আর ঋণ নেবার সময় বলে সওয়াল মাসে অর্থাৎ অমুক মাসে ফেরত দেবে তার বন্ধু ধরেই নেয় পরবর্তী বছরের সেই মাসেই সে টাকা ফেরত পাবে কিন্তু যখন সে টাকা ফেরত চাইল লোকটি বলল আমি তো বলিনি পরবর্তী বছরের সওয়াল মাসে সে বলেছে শুধু সওয়াল মাস কিন্তু কোন বছরের সওয়াল সেটা পরিষ্কার করে বলেনি এই সমস্যা সমাধানে প্রয়োজন হল একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করা অমর আদিল্লা ওয়ানহু অন্যান্য সাহাবিদের সাথে পরামর্শ করলেন জানতে চাই কোন দিন থেকে এই ক্যালেন্ডার শুরু করা যায় অনেকে অনেক রকমের পরামর্শ দিল বিভিন্ন মত যাচাই করার পর সিদ্ধান্ত নেয়া হল যেদিন আল্লাহ সুলসাল্লু আলিহাস্লাম মদিনায় পা ফেলেছেন সেই দিনটি হবে হিজড়ি ক্যালেন্ডারের প্রথম দিন কেন তারা হিজরতের দিনটিকে ক্যালেন্ডারের প্রথম দিন হিসেবে বাছাই করলেন এর কারণ হল আল্লাহ সুলসাল্লু আলহ্লামের হিজরত ছিল একটি নতুন ইতিহাসের সূচনা একটি পরিবর্তনের সূচনা ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি হল আল্লা রসুসাল্লু আলহিহাস্লামের হিজরত সাহাবিরা তাই ইসলামের সূচনা বিন্দুকে হিজড়ি ক্যালেন্ডারের সূচনা বিন্দু হিসেবে নির্ধারণ করে হিজরি ক্যালেন্ডার প্রবর্তন করলেন এখান থেকে আমরা সাহাবিদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটা আভাস পাই তারা ইসলামের ইতিহাসকে ইসলামের টার্নিং পয়েন্টগুলোকে খুব গুরুত্বের সাথে দেখতেন নবীজি সাল্লু আলি সাল্লামের জন্মদিব মৃত্যু দিবস নিয়ে তারা মাথা ঘামাতেন না तई सहबी समय अल्लाह रसुल्लासल्लम जन्मदिवस नहीं दिवस भित्तिक उद्यापन देखी तई तिजरी कैलेंडर सूचना बिंदु हिसाब से आल्ला रसुल्लामें जन्मदिवसि कर हिजरत दिन टीके ठीक कर उल्टोटा आल्लासुल्लाहुअलम जन्मदिवस केन्द्र कर उत्सव करी क्यु सहबीरा दिवस भित्तिक आनुष्ठानिकत करतना तरा आल्ला रसुल्लाहु अलहलमर सून्हा के सब चेसि प्राधान्य दिए আমাদের উচিত দিন ভিত্তিক এই নাটকে পোনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলা যাই হোক মূল কাহিনীতে প্রবেশ করা যায়। মুশ্রিকরা যখন দেখল মুসলিমরা একে একে পরিবার পরিজন নিয়ে ধন সম্পদ ফেলে মদিনায় জমা হচ্ছে তারা খুব অস্থির হয়ে গেল মুসলিমদের মদিনায় হিজরতের ফলাফল কি হতে পারে তাদের অজানা ছিল না তারা টের পেয়েছিল আউস এবং খজরাজ কোত্র রসুল সাল্লু আলহিউলামের নেতৃত্বে এক হচ্ছে এবং তাদের মিলিত শক্তির সাথে পেরে ওঠা সহজ কথা নয় তারা মূলত দুটি বিষয় নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ে প্রথমত মদিনায় মুসলিম ঘাঁটি গড়ার অর্থ হল তাদের দীর্ঘদিনের বাণিজ্যিক পথ অনিরাপদ হয়ে যাওয়া কেননা কুরাইশদের ব্যবসা ছিল ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত যে দীর্ঘ উপকূলীয় পথ রয়েছে সেই পথেই কাফেলা চলাচল করা আর মদিনা থেকে সেই পথ খুব দূরে নয় আর মদিনা মুসলিমদের হাতে চলে গেলে কুরাইশ বছর অত্যাচার করার পর মুসলিমরা কুরাইশদের এমনি এমনি ছেড়ে দেবে না কুরাইশদের সাথে মুসলিমদের যুদ্ধ হবেই যদিও তখন জিহাদের আয়াত নাজিল হয়নি কিন্তু কুরাইশাহ বুঝতে পারছিল আজ হোক কাল হোক মুসলিমদের সাথে কুরাইশদের একটা বোঝাপড়া হবেই হবে দ্বিতীয়ত কুরাইশা দিন ধরে আরবের একচ্ছত্র ক্ষমতার যে স্বপ্ন দেখে আসছিল মদিনায় মুসলিমদের উত্থান হলে সে স্বপ্নে মুসলিমরা ব্যাঘাত ঘটাবে আরব উপদ্বীপে ইসলামী শক্তি জেগে উঠলে তা কুরাইশ আধিপত্যের জন্য একটা বড় হুমকি আল্লাহ সুলসাল্লু আলাইস্লামের মূল বার্তা তাওহিদকে অস্বীকার করলেও কুরাইশা তাওহিদের অর্থ ঠিকই বুঝতে পেরেছিল তার বুঝতে পেরেছিল আল্লাহ সুলসাল্লাহু আলিয়াল্লাম হলেন শেষ নবী আর তিনি এসেছেন একটি গ্লোবাল এজেন্ডা নিয়ে আরব উপদ্বীপ এবং আরব উপদ্বীপের বাহিরে পৃথিবীর সমস্ত জায়গায় প্রতিটি ঘর আর উপত্যকায় ইসলামের আধিপত্য বিস্তার করতে এসেছে কাজেই মুসলিমদের উত্থান হওয়া মানে আরব উপদ্বীপ জুড়ে কুরাইশদের দীর্ঘদিনের মর্যাদা আর ক্ষমতার প্রভাব বলয় সংকুচিত হয়ে আসা অত্যাচার নির্যাতন প্রলোভন সমজোতা মিডিয়া ক্যাম্পেইন হত্যার হুমকি বয়কট কিছুই যখন আর কাজ করলো না তখন কুরাইশরা ক্ষুব্ধ সারের মতো ফসলে উঠল তাকে তারা মারবেই তা যে করেই হোক দারুন নাদ সংসদে গুরুত্বপূর্ণ অধিবেশন বসল অধিবেশনের শিরোনাম মুহাম্মদকে কিভাবে থাপানো চায় মক্কা সংসদের এই অধিবেশন প্রসঙ্গে আল্লাহ বলেন আর কাফেরা যখন প্রতারণা করতো আপনাকে বন্দি অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেয়ার জন্য তখন তারা যেমন পরিকল্পনা করত তেমনি আল্লাহও পরিকল্পনা করতেন বস্তুত পরিকল্পনায় আবচে উত্তম নেতারা এই অধিবেশনে অংশ নিল বেশ কিছু ইবেন আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন কুরাইশরা বিভিন্ন রকম প্রস্তাব উত্থাপন করেছিল কেউ বলল পরের দিন সকালে মোহাম্মদ যখন ঘুম থেকে উঠবে তাকে তখনই দড়িতে বেঁধে রাখা হোক অর্থাৎ তাকে কারাবন্দী করা হোক কেউ বলল তাকে হত্যা করা হোক কেউ বলল তাকে বের করে দেয়া হোক নির্বাসিত করা হোক কারাবন্দী করার প্রস্তাবটি তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি কারণ তারা খুব ভালো করে জানত যে রসুল্লা সাল্লা আলিয়া সাল্লামকে কারাগারে প্রেরণ করলে সাহাবিগণ তাকে ছাড়িয়ে নিতে পারবেন এমনকি তারা মুশ্রিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসতে পারেন আর নবীজিকে নির্বাসন দেয়ার আইডিয়াটা হালে খুব একটা পানি পায়নি কারণ রসলার ব্যক্তিত্ব ছিল চমৎকার আর তার আদর্শ ছিল সত্য একটা আদর্শ তার আনিত ধর্মে বিশ্বাস করে মক্কার বাইরের লোকেরা তার দলে দলে যোগ দিয়ে মক্কায় আক্রমণ চালাতে পারে সবচেয়ে জঘন্য প্রস্তাবটি ছিল নবীজি সাল্লাসালামকে হত্যা করা এই প্রস্তাব আর কারণ নয় এই প্রস্তাব কুখ্যাত আবু জাহেলের সে প্রস্তাব করল প্রত্যেক শক্তিশালী অভিজাত বংশের একজন করে শক্ত সমর্থ কাউকে পাঠানো হবে তাদের সবার হাতে থাকবে একটি করে ধারাল তলোয়ার তারা সবাই একযোগে রসুল্লা সাল্লু আলিহ্লামকে হত্যা করবে ফলে হত্যার দায় নির্দিষ্ট কাউকে বহন করতে হবে না মক্কার সমস্ত গোত্র এই হত্যার দায় ভার নেবে সেক্ষেত্রে রসুলুল্লা সাল্লু আলিহাস্লামের পরিবার মক্কার সব গোত্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারবে না তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হবে মুশ্রিকরাও খুশি মনে রক্তপণ দিয়ে দিবে প্রস্তাবটি জঘন্য হলেও বেশ কার্যকরী ছিল হত্যার বিল পাশ হল মুশ্রিকদের পরিকল্পনা ছিল আল্লাহ পরিকল্পনা ছিল তাকে তিনি রক্ষা করবেন আল্লাহ জাল তার নবীকে শিখিয়ে দিলেন একটি দোয়ার বলুন হে আমার রব যেখানে গমন শুভ ও সন্তোষজনক আপনি আমাকে সেখানে নিয়ে যান এবং যেখান হতে নির্গমন শুভ ও সন্তোষজনক সেখান হতে আমাকে বের করে নিন এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী ব্যক্তি সুরা আল ইসরা এক আশি আমাকে সেখানে নিয়ে যান যেখানে আমার গমন শুভ मदिनार कथा बोझाना हम निर्गमन शुभ से बेर नक्कार कथा एवं अपन निकट होते आमाके दान कर शासन कर रामनैतिक क्षमत कथा आल्ला शिक्षा दीचन एक दिन के टिक रखते चाह शि একটু আগে উল্লেখিত সুরা আনফালের সেই আয়াতটা যেখানে বলা হয়েছে তারা যেমন পরিকল্পনা করল আল্লাহ পরিকল্পনা করলেন এবং বস্তুত আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম আনফালের এই আয়াত প্রসঙ্গে উস্তাদ সৈয়দ কুতুব কিছু চমৎকার কথা বলেছেন তিনি মন্তব্য করেন এই আয়াতটি হল মুসলিমদের জন্য একটা স্মরণিকা মুসলিমদেরকে তাদেরকে জীবনের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এই আয়াতটি এই আয়াতটি ভবিষ্যতের ব্যাপারে মুসলিমদের মনে শক্তি যোগায় এবং আল্লাহ তালার পরিকল্পনা হিক্মা এবং ক্ষমতার দিকে নির্দেশ করে প্রথম যুগের মুসলিমরা এই বিষয়গুলো খুব ভালো করে অনুধাবন করতে পেরেছিলেন কারণ তাদের চোখের সামনেই এই ঘটনাগুলো ঘটে। তারা নিজেরা ছিলেন সাক্ষী মদিনায় যে শান্তি আর নিরাপত্তা তারা ভোগ করতে যাচ্ছেন সেই সুসময়ের প্রস্তুতি হিসেবে প্রয়োজন ছিল তাদের অতীত নিকট জীবনের কথা স্মরণ করিয়ে দেওয়ার মুশ্রিকরা নবীজিকে বন্দী করতে চেয়েছিল তাকে হত্যা করতে চেয়েছিল ছিল মক্কা থেকে চিরতরে নির্বাসিত করতে শেষ পর্যন্ত তারা হত্যা করার ব্যাপারে একমত হয় খুবই জঘন্য একটা পরিকল্পনা করেছিল তারা একজনকে দিয়ে নয় সবগুলো গোত্রের সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ডের মিশন চুরি দিতে চেয়েছিল এই আয়াতটি একটি বাস্তবতার দিকে ইঙ্গিত করে আর তা হল আল্লাহ তালার ক্ষমতা আর শক্তির সামনে দুর্বল হীন নিচ মানুষগুলো কিবা করতে পারে কিছুই না আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতা বান এবার ফেরা যাক রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের কাছে আল্লাহতালার কাছ থেকে হিজরতের অনুমতি পাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলহাম আবু বকর রাজ আনহুকে বিষয়টি জানানোর জন্য তার বাড়ির উদ্দেশ্যে বের হলেন সাধারণত আল্লাহ রসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম আবু বকর রাজ আনহুর বাসায় যেতেন সকালে অথবা সন্ধ্যায় কিন্তু সেদিনের কথা ছিল ভিন্ন তিনি এসেছেন দুপুরের একটা সময় সাধারণত সেই সময়টায় কেউ কারো বাসায় যেত না প্রচণ্ড গরমে সেটা ছিল বিশ্রামের সময় আয়সা রাজ আনহা সেদিনের কথা বর্ণনা করেন আমরা দেখলাম একজন মানুষ মুখ কাপড়ে ঢেকে আমাদের বাড়ি দিকে আসছেন আবু বকর রাজিয়াল আহু তাকে দেখেই বুঝতে পারলেন যে তিনি আল্লাহ রসুল্লাহু আলহাম আবু বকর রাজিয়াল্লাহ আহু নবীজিকে দেখে বলে উঠলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার তা না হলে তিনি এই অসময়ে এভাবে আসতেন না কারণ দুপুরবেলা বিশ্রামের সময়ে রসুল্লার এভাবে আসার কথা না নবীজি ঘরে ঢুকলেন আবু বকর রাজিয়ালহু তার বসার জন্য জায়গা করে দিলেন একটি বর্ণনা অনুসারে সেখানে ছিলেন আবু বকর রাজ আনহুর দুই মেয়ে আয়সা এবং আসমা রদুমা নবীজি আবু বকরকে বললেন সেখানে যেন আর কেউ না থাকে আবু বকর বললেন এখানে যারা আছে তারা সবাই তো আপনার পরিবারের সদস্য আবু বকর বুঝাতে চাইলেন আমার পরিবার তো আপনার নিজের পরিবারের মতোই তাই আপনি তাদের বিশ্বাস করতে পারেন এবং তাদের সামনেই গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন তারা আপনার কথা গোপন রাখবে এরপর রসুল্লিহ্ আবু বকরকে বললেন আবু বকর আল্লাহ তালা আমাকে মক্কা ত্যাগ করে মদিনা হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বকর রদ আনহু বললেন আল্লাহ রসুল আমি কি আপনার সাথে যেতে পারি রসুল্লাহ সাল্লু আলি হাস্লাম বললেন হ্যাঁ অবশ্যই রসুল্লাহ আলাই সাল্লামের সাথে যাওয়ার অনুমতি পেয়ে লাগলেন। আয়েশা বলেছেন সেদিন আমার পিতা খুশিতে যেভাবে কেঁদেছিলেন আমি কোনোদিন কাউকে আনন্দে এভাবে কাঁদতে দেখিনি একজন মানুষ যে খুশিতেও কাঁদতে পারে সেটা আয়েশা সেদিন প্রথম জেনেছিলেন মদিনায় হিজরত করা খুব আনন্দদায়ক ভ্রমণ ছিল তা কিন্তু নয় আবুবকর ভালো মতো জানতেন যে হিজরতে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের স্বপ্রসঙ্গী হওয়ার অর্থ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া তিনি বিপদাপন্ন একটি শহরে যাচ্ছেন জেনেও তিনি খুশিতে কেঁদে উঠেছিলেন শুধু এই কারণে যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামকে ভালোবাসতেন নিজের জীবনের ভয়ে আবহকর্ভিত ছিলেন না বরং রসুল্লাহর জন্য এই আত্মত্যাগের সুযোগ পেয়ে তিনি আনন্দে কেঁদে ফেলেন এদিকে কোরআশরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে এগিয়ে চলেছে তারা রসুল্লাহ সাল্লাহু আলি আসলামের বাসভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করলো। উদ্দেশ্য রসুলুল্লাহ যেন ঘর থেকে বের হতে না পারেন গুপ্ত হত্যার অপারেশনের জন্য নির্বাচিত করা হল এগারো জনকে এদের মধ্যে আবু জাহেল এবং আবু লাহাবও ছিল তারা সবাই রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের বাসার চার দিকে ওতপেতে রইল রাত পর্যন্ত অপেক্ষা করল রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম শুয়ে পড়লেই তার বাসায় একযোগে হামলা চালাবে তারা মোটামুটি নিশ্চিত হয়ে মনে হাসাহাসি করছিল এবারের মিশন সফল হবেই হবে কেউ তাদেরকে থামাতে পারবে না নির্ঘুম চোখে তারা অপেক্ষা করছিল তাদের কাছে রাখা কুরাইশদের আমানত বুঝিয়ে দিলেন এবং বললেন তুমি আমার এই সবুজ হাদরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো ওদের হাতে তোমার কিছুই হবে না আলী নিজ জীবনে ঝুঁকি নিয়ে রসুল্লা সাল্লু আলাই কথা শুয়ে থাকলেন সাহাবিরা আগ্রহের সাথে তাদের এই দায়িত্বগুলো পালন করতেন এমনকি নিজেদের জীবনের ঝুঁকিও নিয়েছেন খুশি মনে আলী রাদ্ল আলহামের বিছানায় কুরাইসা ব্যস্ত নিজেদের মধ্যে ঠাট্টা মশ করায় আবু জাহেল তার সঙ্গীদের হাসতে হাসতে বলল আরে তোমরা জানো মোহাম্মদ কি বলে সে বলে তার দিন মানলে তোমরা নাকি আরব অনারবের বাদশাহ হবে মরার পর তোমাদের নাকি বাগান হবে জর্ডানের বাগানের মতো বাগান আর যদি তোমরা তাকে না মানো তাহলে তোমাদের মেরে ফেলা বৈধ হয়ে যাবে আর মরার পর তোমরা আগুনে পড়বে রসুল্লাহ সাল্লু আলহ্লাম তাদের এই কথাগুলো শুনতে পেয়েছিলেন তাই তিনি বললেন হ্যাঁ আমি এই কথাই বলেছি আর আগুনেই পুরবে তুমি এই বলে রসুল্লাহ সাল্লু আলহ্লাম হাতে এক মুঠো মাটি নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন এবং তাদের দিকে নিক্ষেপ করলেন দৃষ্টির আড়ালায় চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলী কেউ তাকে দেখতে পেল না সকলের অগোচরে তিনি ঘর ত্যাগ করলেন রসুল্লাহ তখন আবৃত্তি করছিলেন সুরাইয়াসিনের আয়াত আমি ওদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি এবং আবৃত করে দিয়েছি ফলে ওরা দেখতে পায় না ইয়াসিন আয়াত নয় এদিকে কোরাইশতে সেই এগারো জন মাথায় মাটি নিয়ে বসে থাকল নির্ধারিত সময়ের আশায় কিন্তু তারা তার আগেই জানতে পারল আল্লাহ রসুল আগেই বাসা ছেড়ে চলে গেছেন তবু দুরাশা নিয়ে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ঘরে উঁকি দিয়ে দেখল কেউ একজন বিছানায় শুয়ে আছে তারা ভাবল রসুল্লাহ বুঝি শুয়ে আছেন ভোর পর্যন্ত অপেক্ষা করে তারা দেখল শুয়ে আছে আলী প্রচণ্ড হতাশ হয়ে আলীকে জিজ্ঞেস করল কোথায় মোহাম্মদ আলী বললেন জানি না। আল্লাহর ইচ্ছায় কোরাইশের পরিকল্পনা ভেস্তে গেল কোরাইশের চোখে ফাঁকি দিয়ে রসুল্লাহ সাল্লু আলিহ্লাম ও আবু বকর রাজ আনহু ইতোমধ্যেই মদিনা অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে এবং বেশ অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন মদিনা অভিমুখে তাদের যাত্রা শুরু হলো। কিছুক্ষণ পর রসুল্লা সাল্লু আলিহ আসালাম খেয়াল করলেন আবু বকর রাজিউল্লা আনহু কিছু সময় তার আগে আগে হাঁটছেন আবার কিছু সময় তার পেছন পেছন হাঁটছেন তাই রসুল তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কখনো তুমি আমার সামনে চলছ আবার কখনো পিছিয়ে চলছ কেন আবু বকর বললেন আমার যখন মনে হয় কেউ আপনাকে সামনের দিক থেকে হঠাৎ আক্রমণ করতে পারে তখন আমি আপনার সামনে চলে যাই আবার যখন মনে হয় কেউ আপনাকে পেছন থেকে আক্রমণ করতে পারে তখন আমি আপনার পেছন পেছন হাঁটি রসুল্লাহ প্রশ্ন করলেন আবু বকর তুমি কোনটা চাও আমার ক্ষতি নাকি আবু বকর বললেন আলি আসলামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি যিনি ছিলেন নবীদের পরের শ্রেষ্ঠ মহমিন আবু বকর রাজিয়ালহুর জবাব এরপর তারা একটা গুহার কাছে পৌঁছলেন প্রথমে আবু বকর রাজিউল্লা গুহার ভেতরে ঢুকে সবকিছু ভালো মতো পরীক্ষা করে দেখলেন যে সেখানে কোন সাপ বিছা অথবা কোন শত্রুদল খাপটি মেরে আছে কিনা সবকিছু নিরাপদ দেখে তিনি রসুল্লাহ সাল্লু আলি ওকে ভিতরে আসতে বললেন কিন্তু কুরাইশ তাদের গতিবিধি নজরদারি করতে সক্ষম হয় এবং গুহার খুব কাছে চলে আসে আবু করাজিয়ালু রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল যদি মুসরিকদের কেউ মাথা নিচু করে পা বরাবর তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবে যাদের তৃতীয় সঙ্গে হচ্ছেন আল্লাহ তুমি কি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবে গুহার খুব কাছে এসেও মুশ্রিকদের ফিরে যাওয়ার একটা কারণ ছিল খুবই অদ্ভুত একটি অতি ঠুনকো মাকর্ষার চাল আল্লাহ বলেন আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরে তো অধিক দুর্বল সুর আনক যেই মাকড়সার জালকে একটি আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলা যায় সেই দুর্বল মাকড়সার জালি হয়ে গেল এখানে আল্লাহতালার সৈনিক এই জালি গুহায় মসৃদ সৈনিকদের ঢুকতে বিরত রেখেছিল তারা এই জাল দেখে বলেছিল মোহাম্মদ এই গুহায় থাকার কথা না কারণ সে যদি এই গুহায় ঢুকত তাহলে মাকসা এখানে জাল বুনত না এই কারণে তারা ফিরে গেল এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ যদি চান তিনি তার সুবিশাল সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে দুর্বলতম সৃষ্টিকেও সৈনিক হিসেবে কাজে লাগাতে পারেন হিজরতের দিনে রসলুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের সঙ্গে ছিলেন শুধু আবহকর সাহাবাদের কেউই সেখানে ছিলেন না তার উপর মর্শিকরা তাদের ঘিরে রেখেছিল थे छत कर आयात नाजिल कर ফি ইহু মিলি ইহিবিহীল চহমান হক যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাকে সাহায্য করবেন যেমন তিনি তাকে সাহায্য করেছিলেন সেই সময়ে যখন কাফিরেরা তাকে দেশান্তর করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি তার আপন সঙ্গীকে বলেছিলেন বিষণ্ন হই না আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাকে শক্তিশালী করলেন এমন সেনা দল দ্বারা যাদেরকে তোমরা দেখতে পাওনি এবং আল্লাহ কাফিরদের বাক্যকে নিচু করে দিলেন আর আল্লাহর বাণী সমুচ্চ রইল আর আল্লাহ হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় সুরা আয়াত আল্লাহ আবু বকরুল আল্লাহ রসুল আলহামের অসংখ্য সাহাবি ছিলেন কিন্তু যাকে স্বয়ং আল্লাহ সাহাবি বলে উল্লেখ করেছেন কোরআনে তিনি হচ্ছেন আবু বকর রহদ এই সম্মান আর কেউ লাভ করেনি যাই হোক রসুল্লা সালাম সেই গুহাতে করেন সে তাদের সাথে রাতের বেলায় গুহায় অবস্থান করত এবং খোঁজ নিত মুশ্রিকরা রসুল ব্যাপারে কি পরিকল্পনা করছে অন্যদিকে মুশ্রিকরা যাতে আবদুল্লাহর গুহায় যাওয়া আসার বিষয়ে টের না পায় এজন্য সে আবু বকরের আজাদকৃত দাস আমির এবুহাইরা কে বলে দিত সে যেন তার ভেড়ার পাল নিয়ে আবদুল্লার পথ অনুসরণ করে এতে দুটো সুবিধা প্রথমত রসল সাল আলি ওয়াসাল্লাম ও আপ রাজ আনহু ভেড়ার দুধ পান করতে পারতেন এতে তাদের খাবারের প্রয়োজন পূরণ হতো দ্বিতীয়ত ভেড়ার পাল আব্দুল্লাহ ও আমির রাজ আনহুর যাত্রাপথে তাদের পায়ের ছাপ নষ্ট করে দিত ফলে তাদের গন্তব্যস্থল সম্পর্কে কেউ আজ করতে পারত না এভাবেই তিন দিন চলে গেল তিন দিন পর সেখানে আবদুল্লাহ ইবেন ওরাইকাত নামের একজন ব্যক্তি এলো। রসুল্লাহ ও আবুবকরকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য নবীজ সাল্লু আলহিসাল্লাম তাকে ভাড়া করেছিলেন সে ছিল মসরিক যদিও সে মসরিক ছিল তবুও সে ছিল বিশ্বস্ত আল্লাহ রসুলসাল্লাহু আলাহ্লাম তার সাহায্য নিয়েছিলেন দুটি কারণে এক সে বিশ্বস্ত দুই তার একটা স্পেশালিটি বা স্কিল আছে আর সেটা হচ্ছে সে মরুভূমির পথঘাট খুব ভালো চেনে সাধারণত যে পথে সবাই মক্কা থেকে মদিনা যায় আবদুল্লাহ বিন ওরাইকাত তাদেরকে সেই পথে না নিয়ে অন্য আরেকটি পথে নিয়ে যায় মদিনায় পৌঁছার আগ পর্যন্ত তারা উপকূল ঘেঁষে চলতে থাকেন মক্কায় কুরাইশদের হাত থেকে মোহাম্মদ সাল্লু আলিহাস্লাম ফসকে গেলেন কিন্তু কুরাইশরা তবু হাল ছাড়েনি কুরাইশের মুশ্রিকরা রসুল্লাসাল্লু আলিহু আসলাম ও আবুবকর রদিল্লা আনহুকে ধরিয়ে দেয়ার জন্য একশ উঠ পুরস্কার ঘোষণা করে জীবিত অথবা মৃত একশো উটের এখনকার মূল্যমান হচ্ছে কোটি টাকার উপরে তার মরুভূমির বেদুইন গোত্রগুলোর কাছে এই পুরস্কারের ঘোষণা জানিয়ে দেয় তারা মরুভূমির পদঘাট সম্পর্কে দক্ষ ছিল তাই কুরাইশ্যা তাদেরকে একশো উটের প্রলোভন দেখায় এমনই এক লোক ছিল সুরাকা ইবেন মালিক সে ছিল এক বেদইন গোত্রের নেতা হিজরতের একটি মজার ঘটনা তার মুখে শোনা যাক সুরাকা বর্ণনা করে আমি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় একজন এসে বলল আমি দিগন্তের দিকে দুইজন লোককে দেখেছি কুরাইশরা দুজনকে খুঁজছে মনে হয় তারাই সেই দুইজন লোক আমি তাকে বাধা দিয়ে বললাম আরে না তারা সেই লোক হতে পারে না কিছুক্ষণ আগেও এই দুই লোক এখানে ছিল এইমাত্র চলে গেছে আসলে আমি ঠিকই জানতাম যে ওই দুইজন লোক আসলে মোহাম্মদ আর আবু অকর কিন্তু আমি নিজেই একশো পাওয়ার লোভে তাদেরকে মিথ্যে বলি এরপর সুরাকা সেখানে আরও কিছুক্ষণ বসে থাকলো। কারণ চট করে উঠে গেলে কেউ তাকে সন্দেহ করতে পারে তারপর সে বাসায় গিয়ে তার চাকরকে বলল তার ঘোড়াটি প্রস্তুত করে লুকিয়ে রাখতে কিছুক্ষণ পর সে পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল সাথে নিল একটা লম্বা বর্ষা কেউ যেন সেই বর্ষা দেখতে না পায় এজন্য সে বর্ষাটি মাটির সাথে ঘেসে ঘেসে নিয়ে গেল তারপর ঘোড়ায় চড়ে রসুল্লাহ সাল্লু আলহ্লাম ও আবু হকরদ্দ আহকে ধরার জন্য রওনা দিল কিছুক্ষণ পর আবিষ্কার করল সে ওই লোকের দাবি ঠিক ওই দুই লোক আসলেই রসুল্লাহ সাল্লু আলী হাসলাম ও আবুকতি হওয়ার সুযোগ থেকে সুরাকা মাত্র অল্প কিছু হাত দূরে অন্যদিকে আবু বকর রাজিয়াল আনহু বার বার পিছনে ফিরে তাকাচ্ছিলেন আর রসুল্লাহ সাল্লাহু আলী আসসাল্লাম নিশ্চিন্ত মনে কোরআন পাঠ করছিলেন তিনি একবারও পিছনে ফিরে তাকাননি তিনি নিশ্চিতভাবে জানতেন যে আল্লাহ তালা তাদেরকে নিরাপদে রাখবেন আর আবু বকর রাজ আহু নিজেকে নিয়ে চিন্তিত ছিলেন না তিনি চিন্তিত ছিলেন রসুল্লাহ আলীতা নিয়ে কিছুক্ষণ পর আবু বকর রাজু বুঝতে পারলেন যে কেউ একজন তাদের অনুসরণ করছে তিনি রসুল্লাহ আলী আসাল্লামকে ব্যাপারটি জানালেন রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন তৎক্ষণাৎ সুরাকা ঘোড়া থেকে পড়ে গেল আর ঘোড়াটি মাটিতে বসে গেল লোভী সুরাকা ঘোড়াটিকে আবারও সামলানোর চেষ্টা করল কিন্তু সে আবারও ঘোড়া থেকে পড়ে গেল এমন ঘটনা তার জীবনে আর কখনো ঘটেনি তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল তখন সুরাকার চোখে মুখে একরাশ রাস এসে পড়ল সুরাকা বুঝতে পারল যে এই লোকের সাথে আল্লাহ সাহায্য আছে এরপর সে রসল্লা সাল্লু আলাইস্লামকে অনুরোধ করল যেন তাকে ছেড়ে দেওয়া হয় কিছুক্ষণ আগেও এই সুরাকা পুরস্কারের লোভে রসুল্লাহকে কুরাইস্তের হাতে তুলে দেওয়ার জন্য খুঁজছিল এখন সে নিজের বেঁচে থাকা নিয়েই চিন্তিত সুরাকা শেষ পর্যন্ত হার মানল রসুল্লাহকে বলল আমার নিরাপত্তার জন্য একটি চিঠি লিখে দেন রসুল্লাহু আলহাম আমির এবং ফুহাইরাকে একটি নিরাপত্তা পত্র লেখার নির্দেশ দেন পত্রটি লেখা হয়েছিল চামড়া অথবা হাড়ের উপর সুরাকা এই পত্রটিকে স্মারকচিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দেয় আট নয় বছর পর নবীজি সাল্লু আলহ্লামের পারস্য অবরোধের সময় সুরাকা মুসলিমদের হাতে বন্দী হয় সুরাকা তখন সেই নিরাপত্তা পত্রটি বের করে দেখালে মুসলিমরা তাকে ছেড়ে দেয় নিরাপত্তাপত্র জোগাড় করে মক্কায় ফিরে যায় সুরাকা কিন্তু ফিরে আসার পথে সুরাকার সাথে একটি দলের দেখা হয় সেই দলটিও রসুল সাল্লু আলিয়াকে খুঁজছিল সুরাকা তাদেরকে বলে খুঁজে লাভ নেই সে এখন তোমাদের ধরাছোয়ার বাইরে আসলে এই কথা বলে সে তাদের নিরুৎসাহিত করছিল সে চাচ্ছিল না যে কেউ নবীজিকে ধরতে আসুক কারণ তার মন ততক্ষণে পরিবর্তন হয়ে গেছে এই সুরাকা আর আগে সুরাকা নেই সুরাকা একটু আগেও নবীজিকে ধরিয়ে দিতে লাখ টাকা স্বপ্ন দেখেছিল আর সে এখন নিজেই নবিজির পাহাড়দার এভাবেই আল্লাহ মানুষের হৃদয়কে বদলে দেন সুরাকা হৃদায়ত লাভ করল পরবর্তীতে সুরাকার সাথে কি হয়েছিল সেই ঘটনা জানাজানি হয়ে যায় লোক মুখে ছড়িয়ে পড়ে কারণ ঘটনাটা খুবই অবিশ্বাস্য কুরাইশা সুরাকার উপর খুব ক্ষেপে যায় কারণ সে আল্লাহ আলাইস্লামকে দেখতে পেও তাকে আটকাতে ব্যর্থ হয় কিন্তু তাদের কিছু করা ছিল না কারণ সুরাকা ছিল শক্তিশালী গোত্রের নেতা তারা ভয় পাচ্ছিল সুরাকার সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানাজানি হয়ে গেলে মানুষজনের মধ্যে নবীজির ব্যাপারে ইতিবাচক ধারণা জন্ম দেবে তাই আবু জাহেল সুরাকার গোত্র বনু মদলিজকে অপমান করে কবিতা রচনা করে সুরাকাও পাল্টা কবিতা লেখে জবাব দেয় ইসলামকে সত্যদিন দিন জানা সত্ত্বেও ইসলাম গ্রহণ না করার জন্য সে আবু জাহেলে সমালোচনা করে কবিতার মাধ্যমে সে ইসলামের পক্ষে ক্যাম্পেইন চালায় সে সবাইকে জানিয়ে দেয় শীঘ্রই এমন একটা সময় আসবে যখন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে যোগ দেবে তবে সুরাকা ইবেন মালিক রাজিয়াল আনহুর একটা ঘটনা না জানলেই নয় আল্লাহ রসুল্লের সাথে যখন তার দেখা হয় তখন রসুল্লাহ আলহাসাম তাকে বলেছিলেন আচ্ছা সুরাকা যদি এমন হয় তুমি পারস্যের রাজা কিস্রার হাতের বালা বা বাটগুলো একদিন পাও তাহলে বিষয়টা কেমন হবে আল্লাহ আলহাম আসলে একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে একদিন ইসলাম পারস্য দখল করবে আর এই বেদইন সুরাকা সেদিন পারস্যের রাজা কিস্রার ব্রেসলেটগুলো নিজের হাতে পড়তে পারবে বেশ কয়েক বছর পরের কথা অমর আদিল্লা আনহুর খিলাফতের সময় মুসলিমরা সত্যি সত্যি পারস্য বিজয় করল এবং রাজা কিসরার যাবতীয় দামি ধনসম্পদ গনিমত হিসেবে লাভ করল তার মধ্যে কিসরার দুটো ব্রেসলেটও ছিল অমর আদেল ওয়ানহ তখন সুরাকাকে ডেকে পাঠালেন আর ব্রেসলেট দুটো তার লোমস দুই হাতে পরিয়ে দিলেন এরপর বললেন আল্লাহ আকবর সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি পারস্যের রাজা কিস্রা হুরমুজের হাত থেকে বালাজোড়া ছিনিয়ে এনেছেন যে কিনা বলতো আমি হচ্ছি মানবজাতির রব আর পরিয়ে দিয়েছেন বনু মদলিজের বেদুইন সুরাকা এবং মালিক জুসামের হাতে ওমার চাচ্ছিলেন সবাই এই দৃশ্য দেখুক আজ থেকে কয়েক বছর আগে নবীজি বলেছিলেন মরুভূমির বেদুইন সুরাকা কিসরার ব্রেসলেট পরিধান করবে আর আজকে তা সত্যি হয়েছে ওমার এই কথাগুলো জোরে জোরে বলতে থাকেন আর সুরাকাকে একটি পশুর পিঠে চড়িয়ে মদিনার রাস্তায় তাকে নিয়ে হাঁটতে থাকেন আর উপরের কথাগুলো বলতে থাকেন সুরাকাও তার সঙ্গে গলা মিলিয়ে কথাগুলো বলতে থাকেন ইসলামের ইতিহাসে সেরা সময়ের একটি ঘটনা হলো এই পারস্য বিজয়ের ঘটনা যাত্রাপথে রসুল্লাহ আলী আসাল্লাম ও আবুবকর রাজিয়াল গোত্রের উম্মে মাবাদ নামক এক মহিলার তাবুর কাছে থামেন উম্মে মাবাদ ছিলেন একজন দানশীল মহিলা তাবুর পাশ দিয়ে যাওয়া পথিকতে তিনি আপ্যায়ন করতেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলী আস্লাম ও আবুবকরকে উম্মে মাবাদ কিছু দিতে পারেননি রসুল্লাহ সাল্লু আলি আসলাম উম্মে মাহবাদের কাছে খাবারের খোঁজ করেন উম্মে মাহবাদ বললেন যে যদি দেওয়ার মতো কিছু থাকত তাহলে তার কাছে চাওয়া লাগত না বরং তিনি নিজে থেকেই দিতেন আসলে উম্মে মাহবাদের শুধু একটি দুর্বল বকরি ছিল খরার কারণে সেটির দুধ শুকিয়ে গিয়েছিল রসুল্লাহ সাল্লু আলাই বকরির দুধ দোহানোর জন্য তার কাছ থেকে অনুমতি চান উম্মে মাহবাদ তাকে অনুমতি দেন রসুল্লাহ সাল্লু আলহিম তার কাছ থেকে একটি বড় পাত্র চেয়ে নেন তিনি বকরিটিকে স্পর্শ করা মাত্রই বকরিটি দুধ দেয়া শুরু করে পাত্র না ভরা পর্যন্ত বকরিটি দুধ দিতে থাকলো। পাত্রটি ভরে গেলে রসলুল্লা সাল্লু আলী হাসাল্লাম প্রথমে তা উম্মে মাহবাদকে দেন এরপর একে একে সবাই তৃষ্ণা মিটিয়ে দুধ পান করেন রসুল্লাহু আলি হাসাল্লাম সবার শেষে দুধ পান করেন দুধ পান শেষে তিনি বলেন ঘরের সেবকরা সবার শেষেই পান করে নবীজি সাল্লু আলী হাসাল্লাম উম্মে মাহবাদের জন্য পাত্রে কিছু দুধ রেখে দেন উম্মে মাহবাদের স্বামী বকরির পাল নিয়ে বাড়িতে ফিরে এসে দুধ দেখে স্ত্রীকে জিজ্ঞেস করলেন এই দুধ কোথা থেকে আসলো। উম্মে মাবাদ বললেন এক বরকতময় লোক এসেছিল আজ তিনি বক্রির দুধ দোহন করেছেন আবু মাবাদ স্ত্রীর কাছে সেই লোকের বর্ণনা শুনতে চাইলেন উম্মে মাহবাদ রসুল্লাকে একবার মাত্র দেখেছিলেন কিন্তু যেই বর্ণনা তিনি দিয়েছেন তা এখন পর্যন্ত নবীজ সাল্লু আলহ্লাম সম্পর্কে দেয়া শ্রেষ্ঠ বর্ণনা আমি তাকে দেখেছি উজ্জ্বল দীপ্ত তার চেহারা সুন্দর তার গরণ সুদর্শন তার মুখশ্রী ছিপচেপে তার শরীর মাথাটা খুব ছোট নয় বরং তিনি দেখতে অভিজাত এবং সুপুরুষ চোখ দুটো তার ঘন কালো পাপড়িগুলো টানাটানা বুদ্ধিদীপ্ত তার চেহারা ভরাট তার কণ্ঠস্বর ভ্রুযগল উঁচু আর ধনুকের মতো বাঁকানো চুলগুলো পরিপাটি তার গৃবা বিস্তৃত এবং তারই বেশ ঘন তার গাম্ভীর্য তার আত্মমর্যাদা প্রকাশ করে তার কথা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে তার কথাগুলো মনোমুগ্ধকর আর দৃঢ় কিংবা ফেলনা নয় তার প্রতিটি শব্দ যেন সুত বাধা মুক্তর মতো মসৃণ দূর থেকে তাকে দেখতে যেমন উজ্জ্বল আকর্ষণীয় আর কাছ থেকে দেখলেও তাকে সবচেয়ে সুদর্শন লাগে উচ্চতায় তিনি মাঝারি খুব লম্বা অনন আবার খাটো অনন বাকি দুইজনের মাঝে তিনি উঁচু বৃক্ষে শাখার মতো তবে তিনজনের মাঝে তিনিই সবচেয়ে সুন্দর তিনি ছিলেন তার সঙ্গীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি যখন কথা বলতেন তারা মন দিয়ে শুনত তিনি যখন কিছু আদেশ দিতেন তা পালন করতে তারা ছুটে যেত তিনি কখনো মুখ করেন করেননি আর কেউ তার একবারও কথার বিরোধিতা করেনি বর্ণনা শুনে আবু মাহবাদ বললেন এই লোকটি নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম তাকে কুরাইশরা খুঁজে বেড়াচ্ছে আমি যদি তার সাথে দেখা করতে পারতাম তাহলে তার কাছ থেকে মুসলিম হওয়ার স্বীকারোক্তি দিতাম তার স্ত্রী উমে মাহবাদ আগেই রসুল্লার কাছে ইসলাম গ্রহণের স্বীকারোক্তি দিয়ে মুসলিম হয়েছিলেন এখন আলোচনা করা যাক হিজরত থেকে আমরা কি কি শিক্ষা পাই তার আগে জানা যাক হিজরত কি হিজরত দুই প্রকার একটি আক্ষরিক অর্থে আর একটি রূপক অর্থে আর নাসাইয়ের একটি হাদিসে রূপক অর্থে হিজরত সম্পর্কে বলা হয়েছে আল্লাহ আজাল যা অপছন্দ করেন তা ত্যাগ করা হল হিজরত এই অর্থে হিজরত বলতে বোঝায় গুণাহকার অবস্থা থেকে ছেড়ে আল্লাহাজের কাছে পরিপূর্ণ আনুগত্য সহকারে ফিরে আসা আল্লা সুফার মতআলা কোরআনে বলেন অপবিত্রতা থেকে দূরে থাকো। অপবিত্রতা মূর্তি পূজা ও হারাম কাজ ছেড়ে চলে আসাও এক ধরনের হিজরত আর এই ধরনের হিজরত করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক তবে সাধারণভাবে হিজরত বলতে বোঝায় দেশান্তরী হওয়া খারাপ জায়গা ছেড়ে ভালো জায়গায় স্থানান্তরিত হওয়া কুফার শাসিত রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্রে চলে যাওয়া। আর এই ধরনের হিজরতের উদাহরণ হল রসুল্লাহ আলহ্লাম ও সাহাবিদের মক্কা থেকে মদিনা হিজরত করা অথবা বড় ইসরায়েলের সেই ব্যক্তির হিজরত যে একশ লোক খুন করার পরও এক আলিমের কাছে যায় এবং সেই আলিম তাকে বলেন আল্লাহ তালা তোমার তবা কবুল করবেন কিন্তু তোমাকে এই খারাপ জায়গা ত্যাগ করতে হবে এবং এমন এক জায়গায় যেতে হবে যেখানে জনগণ তোমাকে আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে সাহায্য করবে হিজরত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বর্তমান সময়ে বিষয়টি বিশদ আলোচনার দাবি রাখে আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর পয়েন্ট হিজরত আমাদের হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্বের বাস্তবতাকে মনে করিয়ে দেয় হক ও বাতিলের এই মধ্যকার দ্বন্দ্ব হচ্ছে আল্লাহতালার সুন্না এই দ্বন্দ্ব কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন উহ্রিজমিলি বিবৈরিহক্তিং কুড়ুপন দফিন ওল সুর মৌ সুর তাদেরকে অন্যায়ভাবে গৃহ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু তাদের এই কথা বলার কারণে যে আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ যদি মানুষের এক দলের দ্বারা অন্য দলকে প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংসার ত্যাগীদের উপাসনালয় গির্জা ও ইয়াহুদীদের উপাসনার স্থান আর মসজিদ যেখানে আল্লাহর নাম অধিক হারে করা হয় আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে আল্লাহ সর্বশক্তিমান পরাক্রান্ত আল-হাজ যদিও এই দ্বন্দ্ব সবসময় বিরাজমান থাকবে অর্থাৎ। কখনো হকের শক্তি জিতবে কখনো বাতিল শক্তি দুনিয়াবি জয় লাভ করবে কিন্তু শেষ পরিণতি আমাদের অজানা নয় চূড়ান্ত ফলাফল হল মুমিন্দের বিজয় আল্লাহ বলেন আল্লাহ লিখে দিয়েছেন যে অবশ্য অবশ্যই আমি ও আমার রসুলগণ বিজয় থাকব আহ সুর আল মোজাদালা আয়াত একুশ দুই নাম্বার পয়েন্ট দ্বিতীয় যে বাস্তবতাটি হিজরতের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় তা হল দাওয়াতের পথে বাধা বিপত্তি যারা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে তাদের দমন করার জন্য তাদের শত্রুরা যে কোনো পন্থা বেছে নিতে দ্বিধাবোধ করে না নির্যাতন কারাবন্দী করা হত্যা অথবা নির্বাসন তারা টাকা খরচ করে হলেও ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় আল্লাহ বলেন ফি নতুন আল হসী নফর ইল জহন্মুষর নিশ্চয় যারা কুফুরি করেছে তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে আল্লাহ রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে তারা তো তা ব্যয় করবে অতঃর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে এরপর তারা পরাজিত হবে আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান নামে সমবত করা হবে সুর আনফাল আর এক ছত্রিশ এই কারণে তারা আল্লাহ রসুল সাল্লু আলহিমকে জীবিত অথবা মৃত হিসেবে ধরার জন্য একশো উঠ পুরস্কার হিসেবে নির্ধারণ করেছিল আমরা আগে উল্লেখ করেছি সে যুগের একশো উঠ মানে এখনকার সময়ে কোটি টাকা সমান কোরাইশটা শুধু হিজরতের সময় নয় তারা পরবর্তী যুদ্ধগুলোতেও বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে শুধুমাত্র ইসলামকে দমন করার জন্য কিন্তু আল্লাহ বলছেন এই অর্থ খরচ একদিন তাদের প্রবল আফসোসের কারণ হবে আর হয়েছেও তাই তারা আফসোস করেছে এবং পরাজিত হয়েছে তিন নাম্বার পয়েন্ট সতর্কতার মধ্যম পন্থা হিজরতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রসুল্ল সাল্লু আলী আসালাম সামান্যতম ছাড়ো দেননি খুঁটিনাটি সব বিষয়ে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন প্রতিটি ধাপে প্রতিটি পর্যায়ের জন্য তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন কাজেই পরিকল্পনা ও প্রস্তুতি হল নবীজির একটি সুন্না যারা তাদের কাজেকর্মে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রাখে না তারা নিজেদের তো ক্ষতি করেই অন্যদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে বসে থাকা নয় বরং সাধ্যমতো দুনিয়বে চেষ্টা করা ও প্রস্তুতি গ্রহণ করা এবং আল্লাহর ওপর ভরসা করা তবে মনে রাখতে হবে এই প্রস্তুতি সবকিছু নয় বরং আল্লাহর পরিকল্পনা আর ইচ্ছাই কেবল বাস্তবায়িত হয় হিজরদের পুরো যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুতে আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম খুব নিখুঁত মানানসই উপযোগী এবং প্র্যাকটিক্যাল সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছেন একজন মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব তার সবটাই নবীজি সাল্লু আলহাম করেছেন কয়েকটি উদাহরণ দেখা যাক প্রথমত রসুল্লাহ আলহাম মুখ ঢেকে দুপুরবেলা আবুকর রদেলা আনহোর বাসা যান ভর দুপুরে সেই সময়টা ইচ্ছে করে বেছে নিয়েছিলেন কারণ সেই সময় মানুষ সাধারণত ঘরে বিশ্রাম নেয় দ্বিতীয়ত গোপনীয়তার স্বার্থে তিনি আবু বকরকে আলোচনার সময় বাড়িতে কে কে আছে সেটা জেনে নেন তৃতীয়ত তিনি আলীবেন আবুতালিবকে তার বিছানায় শুয়ে থাকা নির্দেশ দেন যাতে শত্রুরা তার চলে যাওয়ার ব্যাপারটি আজ করতে না পারে চতুর্থত হিজরতের যাত্রার জন্য আগে থেকেই উট প্রস্তুত রাখা ছিল পঞ্চমত চারপাশ অন্ধকার হলে রসুল্লা সাল্লু আলহিাস্লাম আবুবকরকে সাথে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়েছিলেন ষষ্ঠত তারা একজন গাইড বা পথ প্রদর্শক ভাড়া করেছিলেন সপ্তমত মদিনা ছিল মক্কার উত্তরে কিন্তু শত্রুদের ধোকা দেয়ার জন্য তারা প্রথমে দক্ষিণের দিকে যাত্রা করেন অষ্টমত তারা একটি গুহায় তিন দিন লুকিয়েছিলেন নবমত আবদুল্লাহ দিনের বেলায় তথ্য সংগ্রহ করার জন্য মক্কা থেকে যেতেন আর রাতের বেলায় গুহা ফিরে এসে রসুল্লাহ সাল্লু আলহিম ও আবুবক রাজিয়ালহকে সব জানাতেন দশমত আমির বিন ফুহাইরা তাদেরকে খাবার এনে দিতেন রসুল্লাহ সাল্লু আলহাম জানতেন যে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করার ওয়াদা করেছেন এবং আল্লাহ ওয়াদা সত্য কিন্তু তারপরও তিনি মদিনাতে নিরাপদে পৌঁছানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন তিনি এর মাধ্যমে শিক্ষা দিলেন যে মুসলিম হিসেবে জাগতিক প্রচেষ্টা সবকিছুই ঠেলে দিতে হবে রসুল্লাহ আলহামের দেখানো পথ অনুসারেই সকল প্রকার ইসলামী কাজকর্মের পরিকল্পনা করতে হবে এবং সর্বোচ্চ শ্রম দিতে হবে বিপদের ভয়ে প্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা যাবে না বরং যথাযথ সতর্কতা অবলম্বন করে কাজ করে যেতে হবে ग्रहण कराथ शिक्षा पख बंदा तर साध्यम समस्त पदक्षेप नेल्ला तला रक्षण तिजरत जुड़े देखी एकर पर एक मऊचिसार घटना মাকর্ষার জাল সুরাকার বারবার মাটিতে পড়ে যাওয়া উম্মে মাহবাদের বক্রির দুধহনের ঘটনা সবগুলোই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমরা মুসলিমরা অনেকে মনে করি শুধু আল্লাহ রসুল বলেই নবীজিকে আল্লাহ সাহায্য করেছেন কিন্তু না এটা ভুল ধারণা আল্লাহ তার যে কোনো বান্দাকেই সাহায্য করতে পারেন আমাদের সময়েও জিহাদের ময়দান থেকে অনেক কারামতের কাহিনী আমরা জানতে পারি যেখানে আল্লাহ তালা বান্দাদেরকে অলৌকিকভাবে সাহায্য করেছেন পাঁচ নম্বর পয়েন্ট মুসলিম নারীদের সাহসী ভূমিকা হিজরতের ঘটনার সিংহভাগ বর্ণিত হয়েছে আইসার্দ আনহার সূত্রে পুরো ঘটনা তিনিই সংরক্ষণ করেছেন আসমাবিন্তে আবিবকরকে বলা হয় যাতুন নিতাকায় বা দুই ফিতাব আলী মক্কা থেকে মদিনা হিজরতের সময় তিনি রসুল্ল সাল আলী ওসালাম তার বাবার জন্য থলেতে পাথেও ও মশক গুছিয়ে দিচ্ছিলেন কিন্তু মুখে বাধার জন্য কাছে কোন রসি খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি নিজের কোমরের নিতাক বা বন্ধনী খুলে দুই টুকরো করে একটি দিয়ে থলে এবং অন্যটি দিয়ে মশকের মুখ বেঁধে দেন এটা দেখে রসুলুল্লা সাল্লাস্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন এজন্য তার নাম হয় জাতুন নিতাক হিজরতের পরে তার উপর বেশ ঝড় যায় আবু বকর চলে যাওয়ার পর আবুজাহেল সহ কোরাইশের বেশ কিছু লোক তার বাড়িতে আসে আসমা দরজা খুলে দেন আবুজাহেল আবু বকরের ব্যাপারে জানতে চায় আসমা জবাব দিলেন তিনি জানেন না এই কথা শুনে আবু জাহেল তার গালে জোরে আঘাত করেন কিন্তু তারপরেও তিনি রসুল্লা সাল্লু আলহিম ও তার পিতা আবু বকরের নিরাপত্তার কথা ভেবে ধৈর্য ধারণ করে সোয়ে নেন এখানে আরেকটি ব্যাপার লক্ষণীয় যে তিনি সত্য গোপন করেছিলেন এবং মুসলিমদের নিরাপত্তার স্বার্থে সেটা করা যায় আবু বকরের পিতা আবু কুহাফা অর্থাৎ আসমাবিন্তে আবু বকরের দাদা ছিলেন অন্ধ তিনি এসে বললেন আমার ছেলে দেখছি তোমাকে ভালো ঝামেলার মধ্যে ফেলে গেছে তোমার জন্য কোনো টাকা পয়সাও রেখে যাননি আসমা ছিলেন তিনি একটি বস্তার মধ্যে কিছু পাথর ভরে নিয়ে এসে তার দাদার হাতে ধরিয়ে দিয়ে চাইলেন যে তার পিতা আবুবর অনেক টাকা পয়সা রেখে গেছেন। দাদা শুনে খুব খুশি হলেন দাদাকে শান্ত রাখার জন্যই তিনি এই কাজটি করেছিলেন হিজরত পরবর্তী ঝড়কে খুব বুদ্ধিমত্তার সাথে সামনে নিয়েছিলেন আসমা বিন্দা আবুকর আনহা। ৬ নম্বর পয়েন্ট গোপনীয়তার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা অর্থাৎ ব্যালেন্স মেনটেন করা হিজরতের সময়ে এবং মাক্যী জীবনের শেষ দিকে রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম প্রায় সব কাজেই অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলেছিলেন ইসলাম ও মুসলিমদের রক্ষা করার জন্যই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন কিন্তু গোপনীয়তা ও দাওয়ার মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে হিজরতের একটি ছোট্ট ঘটনা দেখিয়ে দেয় কিভাবে দুটো কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয় নবীজি সাল্লু আলিহাস্লামের মক্কা ছেড়ে যাওয়ার বিষয়টি খুব কম লোকই জানত আলী বেন আবু তালিব আবু বকর ও তার পরিবার ছাড়া আর কেউই বিষয়টি জানতেন না হিজরতের সময় রসল আলি ও আবু বকর যখন বের হলেন তখন তাদের কিছু দরকার হলে আবু বকরের ব্যবসায়িক পরিচিতি বেশ কাজে লাগত কারণ আবু বকর আদিল্লাহ আনহু ব্যবসা সংক্রান্ত কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতেন তাই তিনি মক্কার বাইরের অনেক গোতের কাছে পরিচিত ছিলেন অন্যদিকে মক্কার বাইরের লোকজন রসুল্ল সাল আলী নাম শুনলেও সরাসরি খুব একটা চিন্তনা সাল্লাহ আলহ্লাম মূলত মক্কা আর মক্কার বাইরে শুধু তার কাজ করেছেন অনেকেই তার নাম শুনেছিল কিন্তু তিনি দেখতে কেমন ছিলেন সে সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না আবু বকর রাজ আহ বেশ পরিচিত থাকায় কেউ তাদেরকে দেখলে আবু বকরের সাথে কথা বলতে এগিয়ে আসত তারা আবু বকরকে জিজ্ঞেস করতে যে তার সাথের লোকটি কে অর্থাৎ তারা রসুল্লাহ আলহ্লাম সম্পর্কে জিজ্ঞেস করত তখন আবু জবাব দিতেন তিনি হলেন আমার পথ প্রদর্শক আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এই কথা শুনে তারা মনে করত আবু বাকরের সাথে রসুল্লাহু আলহিস্লাম আবু বকরের মুরভুমুর মধ্য দিয়ে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ গাইড যদিও আবু বকর বুঝিয়েছেন ভিন্ন কথা তিনি বুঝিয়েছেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম তাকে আল্লাহ তারা নির্দেশিত পথের অভিমুখে দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু তিনি এটা এমনভাবে বলতেন যাতে রসল্লা সাল্ল আলিহাস্লামের আসল পরিচয় গোপন থাকে কেননা নবীজ সাল্লু আলিহালামের জীবন ছিল হুমকির মুখে আবু হক রাজ্লাহ আনহু মিথ্যাও বলেননি ঘুরিয়ে কথা বলেছেন এটাকে বলা হয় তাওরি গোপনীয়তা রক্ষা করা কিন্তু একই সাথে দিনের দাওয়াত দেওয়ার সময় নিজের পরিচয় প্রকাশ করে দেয়াটাই হিকমা। তাই হিজরতকালে যখন রসুল্লাহ সাল্লু আলহিস্লামের সাথে আবু বুরাইদা আল আসলামীর দেখা হয় তখন তিনি নিজেকে সর্বশেষ রসুল হিসেবেই নিজের পরিচয় দেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন এরপরে আবু বুরাইদা ইসলাম গ্রহণ করেন শুধু তাই নয় পরবর্তীতে বুরাইদা রসুল্লাহ সাল্লাহু আলহিসের সাথে উনিশটি যুদ্ধের মধ্যে ষোলোটি যুদ্ধেই অংশগ্রহণ করেন তিনি একজন মুজাহিদি ছিলেন না তিনি ছিলেন একজন দায়ী তার দাওয়াতে তার গোত্র আসলাম ইসলাম গ্রহণ করে রসুল হিজরতের সময় তারাও মুসলিম করলে তারা বলে আমাদের নাম বদলে দিয়ে তাদেরকে মোক্রমান বা সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেন হিজরতের পুরো সময়টা জুড়েই সতর্কতা অবলম্বনের প্রয়োজন ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই আল্লাহ রসুল সাল্লা আলহাম সুযোগ পেয়েছেন দাওয়াতের সুযোগ হাতছাড়া করেননি দাওয়া মানে যে খুব আনুষ্ঠানিকতা বজায় রেখে দাওয়াত দিতে হবে এমন না বরং একজন দায়ী পরিস্থিতি ও সময়ের কথা মাথায় রেখে যে কোনো উপায়ে মানুষকে ইসলামেতিক আহ্বান করার সুযোগ খোঁজেন সাধারণ কথাবার্তাও দাওয়া হতে পারে ইউসুফ আলাহ ইসলামকে যখন দুই কারাবন্দী তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল তিনি প্রথমেই তাদের স্বপ্নের ব্যাখ্যা না দিয়ে আগে তাদের চমৎকার সম্বোধনের মাধ্যমে নিজেদের কাছে আপন করে নিয়েছেন তারপর তাদেরকে সেই মজলিসেই তাও হেদের দিকে আহ্বান করেছেন এবং এরপর তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন একজন দায়ীর মানসিকতা এমনই হওয়া উচিত তার কথা কাজ চিন্তা ভাবনা জুড়ে সবসময় ইসলামের দাওয়াতের বিষয়টি মিশে থাকবে মাক্কি জীবনেও এরকম আরেকটি ঘটনা আছে একবার রসুল্লাহ সাল্লু আলাই একজন মেষপালককে দাওয়াত দিয়েছিলেন তিনি সেই মেষপালকের কাছে দুধ খেতে চাইলেন মেষপালক বলল এই মুহূর্তে কোন ছাগলের কাছেই দুধ নেই এরপর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তার কাছে ছাগলের দুধ দোহন করার জন্য অনুমতি চাইলেন মেষ পালকের অনুমতি পেয়ে রসুল্লাহ সাল্লু আলী দোহন করা শুরু করলেন আর প্রচুর পরিমাণে দুধ বের হয়ে আসল প্রথমে মেষপালককে দুধ পান করতে দেয়া হল এরপর রসুল্লাহ সালু আলহিাস ও তারপরে আবুবক রদ আনহু দুধ পান করলেন তখন মেষপালক রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে জিজ্ঞেস করল আসমানের শপথ সত্যি করে বলুন তো আপনি কে আমি আপনার মতো কাউকে এখনো দেখিনি নবীজি সাল্লু আলহাম বললেন আমি যদি আমার আসল পরিচয় তোমাকে দেই তাহলে তুমি কি তা গোপন রাখবে সে বলল হ্যাঁ রাখব নবীজি সাল্লু আলাই বললেন আমি মোহাম্মদ আল্লাহর রসুল সে বলল আচ্ছা তবে কি আপনি সেই ব্যক্তি যাকে কুরয়েশা সাবেই বলে সম্বোধন করে সাবেই একটা অপজ্ঞাসূচক শব্দ কুরয়েশাহ ইচ্ছে করে মুসলিমদেরকে হেয়া করার জন্য এই নামে ডাকত রসুল্লাহআস্লাম জবাব দিলেন হ্যাঁ তারা এই নামে ডেকে থাকে তারপর মেশপালক বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি যা বলেছেন তা সত্য এবং আপনি মাত্র যা করলেন তা একজন রসুলই করতে পারে আমি এখন থেকে আপনার উপর অবতীর্ণ দিনের অনুসারী রসুল্লাহসাল্লী সাল্লাম বললেন তুমি এখনই তা করো না যখন তুমি দেখবে আমি প্রকাশ্যে নিজেকে ঘোষণা করছি তখন তুমি এসে আমাদের সাথে যোগ দিও তিনি তাকে মুসলিম করলেন। কারণ এভাবেই রসুল্লাহ সাল্লু আলিয়া একই সাথে দাওয়া করেছেন ও নিজের পরিচয়ও গোপন রেখেছেন এইসব ঘটনা থেকে বোঝা যায় কিভাবে দাওয়া ও গোপনীয়তা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয় এই ধরনের পরিস্থিতিতে রসুল্লা সাল্লু আলী শুধুমাত্র সেসব ব্যক্তির কাছে নিজের পরিচয় দিয়েছেন যাদেরকে দেখে তার মনে হয়েছে যে তারা তার ডাকে সাড়া দেবেন সাত পয়েন্ট। একজন দায়ী একজন মুমিন ব্যক্তিগত আরামায়াসের উপর দিন ইসলামকে প্রাধান্য দেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তার বন্ধু হিসেবে আবু বকর সিদ্দিককে বেছে নিয়েছিলেন আবু বকরুল্লাহ আহ ছিলেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সবচেয়ে কাছের বন্ধু তিনি যখন জানতে পারলেন তিনি রসুল্লার সাথে হিজরত করার মতো সম্মানে সম্মানিত হয়েছেন তখন তিনি আনন্দে কেঁদেই ফেলেছিলেন মক্কা থেকে মদিনার পথে হিজরত ছিল খুবই বিপজ্জনক একটি যাত্রা তারা ধরা পড়তে পারতেন মারা পড়তে পারতেন কিন্তু এর পরেও নবীজের হিজরতের সঙ্গী হবার সুযোগ পেয়ে আবু বকর কেঁদে ফেললেন কেন একজন সত্যিকারের মমিন আসলে নিজের বিপদে ভয় পায় না রসুল্লাহ সাল্লু আলিয়ালের হিজরত করাকে তাই আবু বকর রাজ আহু নিজের উপর রিস্ক হিসেবে দেখেননি তিনি হিজরতকে দেখেছেন রসুল্লাহর সাথে তার সাহায্য করা নিরাপত্তা দেওয়ার একটি সুযোগ হিসেবে নবীজির সাথে হিজরত করাকে তিনি নিজের উপর বিপদ ডেকে আনা হিসেবে দেখেননি বরং তিনি এই সুযোগকে দেখেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে এক মর্যাদা হিসেবে আর রসুল্লাহ সাল্ল আলিহ্লামের সাথে হিজরত করতে পারার চাইতে বড় সম্মান আর কি বা হতে পারে এই সম্মানই লাভ করেছিলেন আবু বকর আট নম্বর পয়েন্ট আবু বকর ছিলেন বুদ্ধিমান আস্থাভাজন একজন মানুষ হিজরতের প্রস্তুতির জন্য চার মাস ধরে উঠকে ভালো ঘাস খাইয়ে মোটা তাজা করেছিলেন গুহায় আশ্রয় নেওয়ার সময় তিনি রসুল্লাহ সাল্লু আলিয়াকে প্রথমে ঢুকতে না দিয়ে নিজে আগে ঢুকে পরীক্ষা করে নেন বিপজ্জনক কিছু আছে কিনা এরপর নিশ্চিত হয়ে তিনি রসুল্লাহ সাল্লু আলহ সাল্লামকে ভেতরে ঢুকতে দেন আর পুরো যাত্রা পথে তিনি সতর্ক দৃষ্টি রাখেন যেন কোনো বিপদ অতর্কিতে না আসে আর এসব তিনি করেছেন নিজ উদ্যোগে আবু বকর রাজিউল্লাহ আনহুকে নবীজির এসব বলে বলে করানো লাগেনি আবু বকর রাজি ছিলেন একজন মানুষ সত্যি বলতে সবচেয়ে অ্যাক্টিভ মুসলিম ছিলেন আবু বকর অমরুল খিলাফতের সময়ের একটি ঘটনা তিনি শুনতে পেলেন কিছু লোক আবু বকর আর অমরের মধ্যে কে উত্তম তা নিয়ে আলোচনা করছে এটা শুনে তিনি তাদের কাছে ছুটে গিয়ে বললেন তোমরা শুনে রাখো আবু বকরের একদিন ওমারের পুরো পরিবারের সারা জীবন অপেক্ষা দামি তারপর তিনি হিজরতের ঘটনাটি বর্ণনা করে বললেন যে হিজরতের সেই দিনটি শুধু অমার নয় বরং তার পুরো পরিবারের জীবন থেকে উত্তম সাহাবারা আবুক রদেল আনু সম্পর্কে কেমন উঁচু ধারণা পোষণ করতেন তা অমারের এই কথা মাধ্যমে বোঝা যায় আলী রদেল আনহুর ক্ষেত্রেও আমরা দেখি আনুবত্যের অসাধারণ দৃষ্টান্ত আল্লাহ রসুল্লাহু আলাইস্লাম তার বিছানায় তাকে রেখে যান এটা ছিল বেশ বিপজ্জনক একটা ব্যাপার কিন্তু আলী কোনো আপত্তি ছাড়াই উৎসাহের সাথে তার দায়িত্ব পালন করেছেন আর এই ঘটনাগুলো থেকে আমরা নেতৃত্বের সত্যিকার সংজ্ঞাটি শিখি সেটি হচ্ছে সত্যিকারের নেতাদের সাথে সত্যিকারের অনুসারীদের সম্পর্ক একটি আদর্শ রূপ থাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সত্যিকারের অনুসারী তার নেতার জন্য নিজের যান উৎসর্গ করতে দ্বিধাপোধ করবে না আলী রাজি আনহু ভালো করে জানতেন মুশ্রিকদের হাতে তিনি মারা পড়তে পারতেন কিন্তু তবুও কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তিনি নবীজির নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়েছেন সত্যিকারের নেতাকে অনুসারীরা ভালোবাসে আর এই ভালোবাসা অন্তর থেকে আসে তারা তাদের নেতার জন্য যা কিছু করে সেটা কোনো দুনিয়াবী স্বার্থের আশায় করে না ক্ষমতা ক্ষমতালাভের আশাও করে না আমরা কিভাবে বুঝতে পারি একজন নেতাকে তার অনুসারীরা ভালোবাসে এটা বোঝা যায় বিপদের সময় সুখে সময় বড় বড় গাল গালভাড়া বয়ান করলেও বিপদের গন্ধ পেলেই দুধের মাসিরা নেতাকে রেখে পালিয়ে যায় আর আল্লাহ রসুল্লাহ আলামের সাহাবিরা কখনো তারা নবীজিকে পরিত্যাগ করেননি আর কেনইবা করবেন যেখানে নবীজ সাল্লু আলহাম সব সময় তাদেরকে আগলে রেখেছেন তিনি জেগে থেকেছেন যেন তারা ঘুমাতে পারে তিনি কাজ করেছেন যেন তারা বিশ্রাম নিতে পারে তিনি কষ্ট করেছেন যেন তারা এই দুনিয়া ও আখিরাতে স্বস্তি আর মর্যাদা লাভ করতে পারে সাহাবিদের আনন্দ ছিল নবীজির আনন্দ সাহাবিদের কষ্ট ছিল নবীজির কষ্ট নবীজিৎসাল্লু আলিউসালাম নিজের গা বাঁচানোর জন্য আগে ভাগে হিজরত করেননি বরং বেশিরভাগ সাহাবি আগে হিজরত করেছেন তার পর নবীজি হিজরত করেছেন বাকি ছিল অল্প সংখ্যক মানুষ যারা ছিল অক্ষম বা ফিতনায় পড়েছে এমন মানুষকে কি ভালো না বেসে থাকা যায় নবীজির এই গুণটি এমন একটা গুণ যা থাকলে একজন কাফির নেতাও যোগ্য নেতা হতে পারে সত্যিকারের নেতা সেই ব্যক্তি নয় যে অনুসারীদের উপর জোর খাটিয়ে কাজ আদায় করে নিতে পারে বরং সত্যিকারের নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার অনুসারীদের অন্তরকে নাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান তাদের মন মানসিকতার প্রতি লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন নয় স্বাবলম্বী হওয়া রসুল্লাহ সাল্লু আলী আসালাম যখন আবু বক্ক্রকে হিজরতের ব্যাপারে জানান তখন আবু বক্র জানালেন হিজরতের জন্য দুইটি উট প্রস্তুত করা আছে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম বললেন উটের পুরো মূল্য পরিশোধ করে কিনে নিয়ে তবেই তিনি উটগুলো ব্যবহার করবেন ফ্রিতে তিনি উটগুলো নিতে চাননি শুধু তাই নয় সুরাকাইবের মালিক যখন বুঝতে পারল মোহাম্মদ সাল্লু আলহিহাস্লাম হচ্ছেন আল্লাহ নবী তখন সে নিচ থেকে জেঁচে পড়ে গিয়ে আল্লা রসুলকে তার মালিকানা থেকে উঠ ভেরা যা খুশি নেওয়ার অনুরোধ করলো। করল আল্লা তার অনুরোধ ফিরিয়ে দেন এখান থেকে একটা মেসেজ খুব পরিষ্কার একজন দায়ের অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া চাই তার কারো দিকে যেন তাকিয়ে থাকতে না হয় কারো মুখাপেক্ষী হওয়া আল্লাহর দিকে আহ্বানকারের পন্থা নয় বরং সে মানুষকে দেবে মানুষ থেকে নেবে না যদি দিতে নাও পারে অন্তত নেওয়া থেকে বিরত থাকা চাই যদি সে মানুষ থেকে না নেয় তবেই মানুষ তাকে ভালোবাসবে আল্লাতালা বলেন আমি তার জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে সুরা আশুয়ারা আয়াত একশো যখন একজন আলিম সরকারি খরচে জীবনযাপন করেন তখন সরকারি বিষয়ে ফতোয়া দেওয়ার প্রয়োজন হলে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় সরকার তার পক্ষে ফতোয়া দেওয়ার জন্য সেই আলিমের উপর চাপ দেয় সরকারের উপর নির্ভরশীল হয়ে সরকারের কোনো অন্যায়ের বিপক্ষে কথা বলতে বা তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে অনেকেই দ্বিধাবোধ করে এই কারণে আলিম দায়ী ও ইসলামী ব্যক্তিত্বদের অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া খুবই জরুরি এবং দশ নম্বর পয়েন্ট আল্লা রসুল সাল্লু আলিহাসাল্লামের সাথে কোরাইশি মুশ্রিকদের বিরোধ একটি আদর্শিক বিরোধ এর প্রমাণ হচ্ছে কোরাইশিদের দ্বিমুখী আচরণ যে নবীজিকে তারা বন্দী করতে চায় তাকে হত্যা করতে চায় সেই একই নবীজির কাছে তারা নিজেদের জিনিসপত্র জমা করে রাখে যে মানুষটাকে তারা মিথ্যা বলে অপবাদ দেয় সেই একই মানুষের কাছে তারা নিজেদের দামি জিনিসপত্র আমানত হিসাবে জমা রাখে এর থেকে দ্বিমুখী আর কি হতে পারে এই দ্বিমুখী আচরণ থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটি পাই তা হল তারা ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লামকে অপছন্দ করত না বরং ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লামের আনিত বার্তা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই বার্তাকে তারা অস্বীকার করত অপছন্দ করত কাজেই এটা কোনো ব্যক্তিত্বের দ্বন্দ্ব বা রাজনৈতিক ক্ষমতার বিরোধ ছিল না এটি ছিল একটি বিশুদ্ধ আদর্শিক যুদ্ধ কোরাইশা আল্লাহ রসুল্লাহ আলি সত্যবাদী জেনেও তাকে মিথ্যাবাদী বলত এ থেকে বোঝা যায় ইসলামের শত্রুরা বুকের ভেতর কতটা ঘৃণা আর অধ্যত্ত্ব নিয়ে চলে ক্ষমতা হারানোর ভয়ে মান সম্মান ধরে রাখতে তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা আপনাকে দুঃখ দেয় কিন্তু তারা তো আপনাকে অস্বীকার করে না বরং জালিমরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে সুরআন আম আয়াত আর একই সাথে আমরা দেখি আল্লা রসুলসাল আলী আসালামের আরেকটি চমৎকার দিক তিনি আদর্শিক এই দ্বন্দ্বকে ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ দিতে চাননি তারা মিথ্যা বলেছে বলে তিনি নিজের আমানত দ্বারিতা নষ্ট করেননি তিনি তাদের জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য আলীকে নিযুক্ত করে গেছেন নিজের যানবাচনা নিয়ে তিনি চিন্তিত ছিলেন সাধারণত এই সময়টায় মানুষ নিজের সম্পদের কথা ভুলে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলি অন্যের সম্পদের কথা ভুলে যাননি তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করে হিজরত করেছেন আজকের পর্ব এখানে শেষ পরবর্তী পর্ব আমরা আলোচনা করব আল্লাহ রসুল সাল্লু আলহ্লামের মদিনায় প্রবেশ মদিনার তাৎপর্য মদিনার সামগ্রিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলা ওসালু আলসাই মোহাম্মদ আল্লাহ আলি আসহাবি আসালাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুমুল্লাহ